السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن وعلاه أما بعد وعن آئشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأمرني فأتذر فيباشرني وعن حايد হত্যাফা কোন আলেই দূরের ও নিকটের বাংলার প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের পছন্দনীয় সুপ্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে যে ধারাবাহিক চলে আসতেছে আশা করি আপনারা আমাদের এই দার্স থেকে এই আলোচনা থেকে উপকৃত হচ্ছেন বিশেষ করে বর্তমানে আমাদের মা বন্ধের বিষয়ে যে আলোচনা হচ্ছে এখান থেকে নিঃসন্দেহে তারা উপকৃত হচ্ছেন এটা আমাদের আশা ও আকাঙ্ক্ষা আপনাদের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রথম হাদিস আয় সারাদ্লাহ তালা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাকে কাপড় পরার জন্যে নির্দেশ করতেন আমাকে নিচে ভালো করে কাপড় বেঁধে নেওয়ার জন্যে নির্দেশ করতেন ফাইবা সেরু নিউ হায়েদ তখন তিনি আমার শরীরের সঙ্গে আমাকে জড়িয়ে ধরতেন আর এই অবস্থায় কিন্তু আমি মাসিক পিরিয়ড চলত তাহলে দ্বারা বোঝা গেল যে সহবাস ছাড়া স্ত্রীর সঙ্গে মাসিক পিরিয়ড অবস্থায় সবকিছুই করা যাবে বরং ওই সময় স্ত্রীকে নিয়ে খেলা করা এটা জায়জ রয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে মনে রাখতে হবে এমন যেন না হয় যে খেলাধুলা করতে গিয়ে যেন আবার অন্যায় কাজ না হয়ে যায় কারণ মাসিক পিরিয়া চলা সময় স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম এটা আমাদের মনে রাখতে হবে অনেক নারী আছেন বা অনেক ভাই আছে যারা হয়তো এই যে নিষেধাজ্ঞা এটা জানেই না বা জানার পরেও অনেকে হয়তো এই অন্যায় করে ফেলে এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে তবে রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলে দিয়েছেন আসল কাজ ব্যতিরিকে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 स्त्री हाइज अवस्थाय मासिक पीड़ियड चला अवस्था तरह संगे सहबास करे बे राशुल्लाम से जान एक अथवा हाफ दिनार परिमाण अर्धेक दिनार परिणाम जिन आल्लायिनार अर्थात शो चार ग्राम स्वर्णता के दान करते हैं पाँच जन वर्णना करम ইমামা সাহিতা এবং আবু দাউদ পাওনা করেছেন পাঁচ জনে অসাহ হাক এম আবদুল কাত্তান ইবনুল এবং ইমাম হাক এম সহি বলেছেন ওরাজি রুহমা অকফা অন্যান্যরা আল্লাহর নবীর হারিস না বলে আবদুল্লাবিন আব্বাসের কথা বলে তারা নির্দিষ্ট করেছেন যে এই কথাগুলি রাসুল সাল্লাহ সাল্লামের নয় বরং আবদুল্লাহিন আব্বাসের কথা মৌকুফ হাদিস মারফু হাদিস নয় মারফু হারিস বলা হয় যেটা রাসুলের বাণী আর মহকুব বলা হয় যেটা সাহাবির বাণী রাসুলের হাদিস নয় বরং এটা কথা যে সহি আব্বাসের কথা আব্দুল্লাহ আব্বাসের কথা এই জন্যে যেহেতু থেকে রাসুলের কথা বলে সাব্যস্ত নয় এই আমরা বলতে পারব না যে করতেই হবে সাদকা দিতেই হবে একদিন আর অথবা হাফ দিন কিন্তু কেউ যদি করে তাহলে সেটা উত্তম হবে আর করে ফেললে আল্লাহর কাছে তোবা করবে ইস্তেকফার করবে ক্ষমা চাইবে যে আর জিন্দগিতে এই ধরনের অন্যায় করব না কারণ তোমার জন্য শর্ত হলো প্রথমত অতীতের জন্য লজ্জিত হওয়া যার্লাহ আমি অন্যায় করেছি এই জন্য নিজেকে লজ্জিত হওয়া নিজেকে নিজের মধ্যে লজ্জাবোধ হওয়া কেন আমি করেছি এ অন্যায় কেন করেছি আর বর্তমানের জন্যে পাপ কাজ ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্যে আল্লাহর কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি আর ধরনের অন্যায় করব না তবে নিঃসন্দেহে এই ধরনের কাজ নিষেধ আল্লাহ বলেন আপনাকে জিজ্ঞেস করে যে মহিলাদের মাসিক পিরিয়ডের সময় সহবাস করা যাবে না যাবে না আল্লাহ বললেন এটা আদা এটা কষ্টদায়ক এটা নোংরা জিনিস এটা না অপবিত্র জিনিস এ অবস্থায় তোমরা কাছে তবে দান যেহেতু এরপরের হাদিস لم تصلي ولم تصم متفق عليه في حديث طويل ابو سعيد خدی رضی الله تعالی عنہ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইসাইদা হাদাতিল মারাۃ لم تصلي ولم تصم মহিলারা যখন তাদের মাসিক পিরিয়ড চলে তখন কি তারা নামাজ ছেড়ে দেয় না তখন কি তারা রোজা ছেড়ে দেয় না এই হাদিসটি আল্লাহনবী আলিসাল্লাম বলছিলেন যে নারীদের দিনের ক্ষেত্রে কিছু কম রয়েছে পুরুষদের তুলনায় মহিলারা কিভাবে কীভাবে আল্লাহনবী উত্তরে বললেন নারীরা একটা সময় যায় যখন নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না কিন্তু পুরুষদেরতে সমস্যা হয় না এক্ষেত্রে নারীদের কিছু কম থেকে যায় পুরুষদের তুলনায় তাহলে দ্বারা বোঝা গেল যে নারীদের যখন মাসিক পিরিয়ড চলবে ঋতু চলবে तक ताराद आदाय करते रोजाओ रखते हादिस बुखारी मुस्लिम प्रमाणित गल नारी ना लज्जा बुझे बुझी तरह पिरियड चलते ये नमज पड़े आरोप अने के रोजाओ रखे ना रोजा रखाओ हराम सलाद आदाय हराम कर ले आदा होता पाप हो नी होना বরং রোজা পরবর্তীতে কাজা করতে হবে যেটা অন্য হাদিসে সাব্যস্ত আর নামাজ কাজা করার প্রয়োজন নেই কারণ নামাজ প্রতি মাসে আসবে পাঁচ অক্ট নামাজ ছয় দিন সাত দিন এতগুলি নামাজ কীভাবে কাজা করবে কঠিন তাই আল্লাহ রব্লা সেটা কী করে দিয়েছেন এই নামাজ কাজা করা করতে হবে না আর রোজা যেহেতু বছরে একবার রোজার ক্ষেত্রে সেটা পরবর্তীতে কাজা করে হবে আর সেটা কষ্টও হবে না दीर्घ एक बच्चर तरह सूझ रही गलो सुविधा मत से कहबुल्ला आलमीन यान कठिन चान ना শরীয়ত অত্যন্ত সহজ মানুষের আমল করার যোগ্য লা ইকালিফুল্লাহ নাফসান ইল্লা বিসআহা আল্লাহ রব্বুল আলামিন কাউকে তার বাইরে কিছু চাপিয়ে না এরপরে হাদিস ওয়আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما جئنا সরফা حذت فقال النبي عليه الصلاه والسلام في علي ما يفعل الحاج غير ان لا تطوفي মোত্তা ফাকুর আলাই ফি হা দিয়েছেন তবে আল্লাহ নবী আলিসাল বিদায় হজে সকল স্ত্রীদেরকে সাথে নিয়ে হজে গিয়েছিলেন মা ইসা রাজি আল্লাহ তালা তিনিও রাসুলের সঙ্গে ছিলেন সারেফ নামদুরে এইখানে যখন পৌঁছলেন মায়েসা এসা বললেন হেজ আমার মাসিক পিরিয়ড শুরু হয়ে গেল কোন কোনো বর্ণায় আছে তখন কাঁদতে শুরু করলেন মায়েসা এসা কান্দতেছেন আল্লাহ নবী বললেন মা দায়ুকিক কেন কানতেছ কি হলো তোমার তো বললেন যে আমার তো সমস্ত হাজ হাজিরা যা করে সবই তুমি করো কিছু করতে পারবে গাই আল্লা তিল পবিত্র না হওয়া পর্যন্ত তুমি তওয়ফ করতে পারবে না আল্লাহর ঘরের কাবা ঘরের তফ ব্যথ দিকে সব কিছু তুমি করতে পারবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নারীরা যদি হজ বা উমরা করতে যায় সে অবস্থায় যদি তাদের মাসিক পিরিয়ড চলে গোসল করে এই রাম বেঁধে নেবেন তারা হজের সব কাজ করবে অমরার সব কাজ করতে পারবে শুধুমাত্র आल्ला घर तप करते कारण तफ करते हम पवित्रता शर्त और ये अवस्थाय पवित्र हवा मोटे सम्भव नई अल्लाह रबुल सहज कर दिले नारी ए अवस्थाते हज एमरा जन करते चमत्कार यदिसंतेलम एरपर हालीसिन তিনি বলেন নারী যখন স্ত্রী যখন হায় অবস্থায় থাকবে অপবিত্র অবস্থায় থাকবে তখন সেই স্ত্রী থেকে তার স্বামী কি করতে পারবে এ কথা জিজ্ঞেস করলেন আমরা ছোট্ট একটা বিরতির পরে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 সকল ক্ষেত্রে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে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 আসসালামাইকুম বরহমাত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 একজন পুরুষ একজন স্বামী স্ত্রী যখন হায় অবস্থায় থাকবে মাসিক অবস্থায় থাকবে পিরিয়ড যখন চলবে তখন সেই স্ত্রী থেকে কতটুক তার সঙ্গে মিলামেশা করতে পারবে আল্লা নবী আয়েসাতাম বললেন অর্থাৎ তার লজ্জা স্থানে কাপড় বেঁধে নিয়ে বাকি সবকিছুই করতে পারবে মা আয়েশা হাবিবা বিভিন্ন নারীদের মাসলামা সাইল থেকে আমরা জানতে পারলাম যে মাসি পিরিয়ড অবস্থায় অথবাচ্চাপুরসবের পরের যে পিরিয়ড এই সময় নামাজ আদা করা যাবে না তবে পরবর্তীতে নামাজ কাজা করতে হবে না রোজা রাখা যাবে না তবে পরবর্তীতে রোজা কাজা করতে হবে স্বামী সহবাস করা যাবে না কেউ যদি করে ফেলে তাহলে আল্লাহর কাছে তোবা করবে আর যেন পরবর্তীতে এই ধরনের অন্যায় না করে আর যে হাদিসে একদিন করার কথা এসেছে হাদিসটা রাসুল সাল্লা সাল্লামের সই হাদিস বলে সাব্যস্ত নাক তবে তোবা করলে যথেষ্ট ইনশা আল্লাহ এছাড়া মাসিক পিরিয়ড চলা অবস্থায় বা বাচ্চা প্রসবের পরে পিরিয়ড চলা অবস্থায় সহবাস অন্য যে কোনো কিছু আনন্দ ফুর্তি করতে পারবে সেই নিষেধাজ্ঞা নেই এটাই আমরা এই অধ্যায় থেকে জানতে পারলাম এবার আমরা চলে যাব কিতাবুচ্ছলা দ্বিতীয় পর্ব আমরা প্রথমেই বলেছিলাম এই বুলুগুল মারাম কিতাবটিতে ১৬টি পর্ব রয়েছে আর ৯৭টি অধ্যায় রয়েছে ইতিমধ্যে আমরা প্রথম পর্বের दस टी अध्याय शेष कर फेले आलहमदुल्ल पवित्रता पानी इत्यादि चले जाबाबुस्सला कारण पवित्रता सलाद की समय इत्यादि इत्यादि अनेकगुली एखने अध्याय पे जाब एक अपन का धीरे धीरे आलोचना करब इनशल्ला प्रथम शुरू करी कितबुसला सलात पर्व প্রথম অধ্যায় হলো বাবুল মায়লাদ যে আদা করব সলাৎ আদার জন্য শর্ত রয়েছে ছয়টা শর্তের মধ্যে একটা শর্ত হল নামাজের সময় হয়ে যাওয়া সময় যদি না হয় নামাজ পড়েন আপনি নামাজ হবে না জহরের সময় হয় নাই আপনি নামাজ যদি একশো রাখাতেও পড়েন চার রাখাতের স্থানে হবে না আসলের সময় হয় নাই আপনি নামাজ পড়ে নেবেন হবে না ফজরের সময় হয় নাই তাহলে মনে রাখতে হবে যে নামাজ সহি হওয়ার জন্যে বিশুদ্ধ হওয়ার জন্য ছয়টা শর্তের একটা শর্ত হলো কি নামাজের সময় আগত হওয়া তাহলে নামাজের সময়টা কি জানা দরকার আমাদের জহরের সময় কখন থেকে কখন আসরের সময় কখন থেকে কখন মাগরীবের সালাত এর সময়ের কখন এই মাগরীবের নামাজ আদা করা যাবে এই শাহর সালাতের সময় কি ফজর সালাতের সময় কি এই সময় জেনে নেওয়া আমাদের জন্য জরুরি কারণ সময়ের বাইরে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 आल्ला नबी आलाम सलायूची जोहर अक्त समय जो सूर्य माथा पूर्व दिखा पश्चिम दिखे ढले जा रजिह अर्थात ये जोहर समय चलते थक मानूष दाड़े तार छायर समान हो जा मानूष जो दाड़ा দাঁড়ালে তার যে ছায়াটা আসবে যদি সমপরিমাণ হয় যতটুকু মানুষটা লম্বা পাঁচ ফিট হলে পাঁচ ফিট ছয় ফিট হলে ছয় ফিট সাড়ে পাঁচ ফিট হলে সাড়ে পাঁচ ফিট বা কোনো একটা লাঠি যদি আমরা রেখে দিই আর ওই লাঠি বরাবর যদি তার ছায়াটা হয় এই পর্যন্ত জোহরের শেষ সময় তাহলে শুরু হলো সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে যে কোনো জিনিসের সমপরিমাণ ছায়া হওয়া পর্যন্ত এই হলো জোহরের সময় আসরের সময় না হওয়া পর্যন্তই হলো কি জোহরের সময় ওয়াক্তুল আসরে আর আসরের সময় হলো কি একটা মানুষের ছায়া বরাবর হওয়া থেকে নিয়ে একেবারে সূর্য হলুদ হয়ে যাওয়া পর্যন্ত সূর্য হলুদ না হওয়া পর্যন্ত আসরের সময় মালাম ওয়াক্ত সলাতিলাম আর মাঘরীবের সময় হলো সাফা ডুবে যাওয়া পর্যন্ত সাফাক বলা হয় সূর্য যখন ডুবে যায় তখন আকাশের মধ্যে লাল হয়ে যায় ওই লাল বর্ণটা ডুবে যাওয়া পর্যন্ত মাগরীবের সময় সূর্য ডুবে যাওয়া থেকে নিয়ে ওই লালিমার ডুবে যাওয়া পর্যন্ত হলো কি মাগরীবের সময় আর ঈশান নামাজের সময় হলো মাগরীবের সময় শেষ হয়ে যাওয়া থেকে নিয়ে অর্থাৎ লালিমার ডুবে যাওয়া থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত যে সময় রাত্রি এবং দিন প্রায় সমান সমান হয় এমন সময়ের অধ্যরাত পর্যন্ত যখন দিন বড় হয় রাত ছোট হয় তখন কিন্তু কি হয় এগারোটা বা সাড়ে এগারোটাতেই মধ্যরাত হয়ে যায় আবার যখন রাত লম্বা হয় দিন ছোট হয় তখন কিন্তু রাত বারোটা যদি আমরা বলি ফিক্সড করে দি তখন কিন্তু মধ্যরাত হয় না বরং বারোটার পরেও মধ্যরাতের সময় থেকে যায় एजन बोल मध्यरतार अने मत फजर सला जाम समय नाम फजर उदित हवा सूर्य उदित हवा पर्त फ रही बला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 আজও তারা ওইভাবেই সময় দেখে আজ তো ঘড়ি হয়ে গেছে ক্যালেন্ডার হয়ে গেছে নামাজের সময়সূচি হয়ে গেছে সেটা দিয়েও আমরা কাজ চালাতে পারি ওইগুলি দেখে অনেক সময় হয়তো ম্যাগাচ্ছন্ন আকাশ থাকলে ম্যাগ থাকলে বাদল থাকলে বোঝা যায় না এজন্য বর্তমানে সহজ হয়ে গেছে এখন তো ঘড়ি সেট হয়ে গেছে মসজিদে মসজিদে ঘড়ি নিজে নিজেই সে সময় দিয়ে দেবে ছোট দিনে বড় দিনে কখন কোন নামাজের সময় এটা আমরা বুঝতে পারি এজন্য।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 जखान सामने जार शुरू हो जा सूर्य हलुद बर्ण हो जागर समय तब सूर्य डूबे जावा पर्त जरूरी अवस्था नामा जाएगरीबू डूबे जावा पश्चिम गगन लालिमा डूबे जावा पर्त और ये लालिमा डूबे जावा मध्यरतर नाम और फजर हो जावा सूर्य उठे पर्तो फर समय पांच नाम समय जानते وله من حديث بريده في العصر وشمس بيضاء نقيه ومن حديث ابي موسى والشمس مرتفعه مسلم শরীফে বর্ণনা আছে আমাদের দেখা যায় ওই সময় যখন সূর্য ডুবে ডুবে তখন আসর নামাজ পড়ে সময় যায় যাচ্ছে কিন্তু তার প্রথম সময় তো অনেক আগে এজন্য এই হাদিস দ্বারা বুঝলাম حديث ابي موسى অসাম সমুড়ে আহ তখনও সূর্য অনেক উঁচু ছিল অনেক উপরে ছিল তাহলে আল্লাহ নবী আলেসালাম যখন আসরের নামাজ পড়েছেন আদায় করেছেন তখন সূর্য অনেক উপরে ছিল একেবারে সূর্য ডুবো ডুবো তখন কিন্তু পড়েন যদিও তখন পড়া যায় রয়েছে এই উত্তম সময় হলো যখনই ছায়া তার বরাবর হবে কোনো জিনিসের তখনই এই জোহর শেষ আসর শুরু হয়ে গেল বন্ধুগণ এখানে আমরা আসরের ব্যাপারটাকে আরো তাগিদ পেয়ে গেলাম যে একেবারে সূর্য ডুবাডু অবস্থায় যেন না বরং এর যে প্রথম সময়ে আমরা পড়ার জন্য চেষ্টা করি এ পর্যায়ে আরো আমাদের কাছে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আল্লাহর নসুলের সঙ্গে আমরা আসরের নামাজ আদা করতাম করার পরে আমাদের প্রান্তে যার বাসা বাড়ি নামাজ পড়ে সে হেঁটে ওইখানে গিয়ে পৌঁছতে পড়তেন দেরি করে পড়তেন না আর কি অসমস হাইয়া সূর্য তখনো জীবিত থাকতো তখনও তাজা সূর্যের কিরণ তখনও বেশ শক্তিশালী থাকতো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 GBT এর সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু مما রযাকনাকুম মিন ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা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 जकत दान अर्थ पल रैन बैंक छाचल्लिसम जीव पान नम्बर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার ডট টিভি বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র सम्प्रीति भल आदर्श ममिन ए सम्पर्क प्रिय नबी मोहम्मद रसुल्लाह सलामर शिक्षा समूह कीदर्श मुसलिमचय जानते हुए देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाकमूल्ला प्रति सोमवार मंगलवार रत साढ़े दसटा पुनः सम्प्रचार सकाल नटाय टीवी बांगल्ए